দুঃ পান বি وقال الذين كفروا ربنا أرنا الذين من الْجِنِّ وَالْإِنسِ নগো تَحْتَ أَقْدَامِنَا তোদ مِنَ الْأَسْفَلِينَ إِن নদীন কু অবু মস্ত কমো তত নজু মুজন্যলতি কু তুম তু আদু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 দক্ষিণ দৌলত দিয়া তোরাব শেখের পাড়া আলমজিদিয়া ফোরকানিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি এবং উপস্থিত শ্রোতাবৃন্দ প্রথমে আল্লাহতালা শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ তালা আমাদেরকে এরকম একটা দিনই নাসিহাতের মজলিসে আশার বসার এবং আমাদের ইমান ক্যারেক্টার তাজা করে নেওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ একজন মানুষ আর একটা পশু প্রাণীর মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ মানুষকে দিয়েছেন সে তার বিবেকের মাধ্যমে সত্য এবং বিবে চিনতে পারে আলো এবং আধারের মধ্যে পার্থক্য করতে পারে ধর্ম এবং অধর্মকে আলাদা করে সে উভয়কে চিহ্নিত করতে পারে অপরদিকে একটা পশু তার মধ্যেই এই বিবেক নেই যে বিবেককে কাজে লাগিয়ে সে হত এবং বাতিল চিনবে আলো এবং আধার পার্থক্য করবে আল্লাহ বিভিন্ন নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি ফাহালমিম মুদাকির আছো কি কোন উপদেশ গ্রহণকারী যার কারণে ইসলাম মানুষের প্রথমে বিবেকে স্থান করে নেয় প্রথম ইসলাম মানুষের বিবেকে স্থান করে নেয় তারপর বিবেকের দাবিতে মানুষ তার ইসলামকে বাস্তবায়ন করে যে প্রয়োজনে এই ইসলামের জন্য সে নিজেকে উৎসর্গ করে দিতেও কণ্ঠাবোধ করে না তাজকার মজলিস যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল আলোচনা করার তৌফিক দান করেন আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে কথাগুলো শুধু আমরা কান দিয়ে শুনবো না বরং কথাগুলোকে আমরা আমাদের বিবেকের মধ্যে ইনসা আল্লাহ স্থান দেব যদি আল্লাহ কোনো কথা বের করেন তাহলে সেই সেই কথাগুলো না যায় যে আমরা দিয়ে কথাগুলো উপল কিন্তু আমার জীবনের মধ্যে কোন পরিবর্তন আসলো না আজকের এই মজলিস থেকে যদি আমার বিবেক আমি একটা শিক্ষাকে ধারণ করতে পারি তাহলে এই মজলিসের যারা আয়োজন করেছেন তাদের সকল চেষ্টা মেহরত ইনশা আল্লাহ সফল আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আমাদের শত্রু এবং মিত্র মিত্র মানে হলো বন্ধু আমাদের শত্রু এবং মিত্র চিহ্নিত করার চেষ্টা করব ইনশাআল আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আমার শত্রুকে আপনার শত্রুকে আপনার বাবার শত্রুকে স্বাভাবিক ভাবে আপনি এমন কোন মানুষের নাম বলবেন যে মানুষের সঙ্গে আপনার কোনো দ্বন্দ্ব আছে এটাই পৃথিবীর নীতি चिंते क्या शत्रु आल्लाशेषा शत्रा उल्लेख करा সেটাও আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন বন্ধু ও তিনজন তাহলে আমাদের শত্রু কয়জন সবাই আমরা বলি ইনশা আল্লাহ আমাদের শত্রু কয়জন আমাদের বন্ধু কয়জন আমরা যদি তিনজন শত্রুকে চিনতে পারি তাহলে তাদের অনিষ্ট থেকে বাঁচতে পারব, আর যদি তিনজন বন্ধুকে চিনতে পারি তাদের সহযোগিতা গ্রহণ করতে পারব আমি যদি আমার শত্রুকে না চিনি আমি আমার সে যেভাবেই ধোকা নিয়ে সামনে আসুক না কেন ইনশা আল্লাহ আমি যখন চিনব সে আমার শত্রু তার সকল শত্রুতা থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাহারা ঘুরিয়ে ফিরিয়ে तीन शत्रि दृष्टि आकर्षण कर शत्रु के शत्रु हिसेबर शत्रु केन्दू के बंधु हिसाब सेफलतार पथे चलते तुम्हार शत्रु तुम्हार पदस्खलन घटाबे सरल पथ सर दे तुम्हें तुम्हार बंधुर संगे शत्रुता बनिए शत्रु चिन्हित करा दरकार कारण शत्री करा शत्रु संगी हो जे इमान, इमान अंधकार कबरे आलो है जे इमान कल कैयातर मैदान सकले आजब गजब हेफाजत कर जे इमान से पुलिस तुर যে ইমান শত্রু চেনা দরকার আছে কি না সবাই একমত এই জন্য শুরুতেই বলেছি যে কথাগুলো আমরা আমাদের বিবেকের মধ্যে ধারণ করব। কোনো আবেগ ধর্মী কথা না যেখানে চোখ থেকে একটু পানি ঝরলো ভিতরে কিছুটা আবেগ আসলো এরপর ঘরে গেলাম গিয়ে আমার আগের জীবন এবং এই মজলিসের পরের জীবনের মধ্যে কোনো ভিন্নতা নেই এরকম রেখাপাত করবে যেখান থেকে আমার জীবন ধারণের জন্য আমি কোনো শিক্ষা গ্রহণ করতে পারব এক নম্বর শত্রু যেটা আমাদের ভিতরে অবস্থান করে আর দুটো শত্রু সেটা হলো আমাদের বাইরে অবস্থান করে আপনার দেশের ক্ষেত্রেও আপনি উদাহরণস্বরূত ধরেন আমাদের একটা হলো অভ্যন্তরীণ শত্রু আর একটা হলো বহির শত্রু কিছু শত্রু আছে যারা আমাদের দেশের বাইরে অবস্থান করে কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু কিছু শত্রু আছে যারা দেশের বাইরে না বরং দেশের ভিতরে অবস্থান করে কিন্তু ভিতরে অবস্থান করার সত্ত্বেও তারা আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু একইভাবে আমরা যতজন মুসলমান রয়েছি প্রতিটা মুসলমানের ভিতরে একটা শত্রু রয়েছে বাইরে দুটো শত্রু রয়েছে এই ভিতরের শত্রুও আমাকে ধ্বংস করতে চায় বাইরের শত্রুও আমাকে ধ্বংস করতে চায় কিন্তু বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রু অধিক ভয়ঙ্কর কাজী নজরুল ইসলাম যেমন বলে গেছেন আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয় ভাঙসে দেয়াল প্রদীপের আলো যাহা আগলিয়া রয় शत्रु के स्पष्ट करो तुम्हें शत्रु के कुराना निश्चय नंदे নিজে বলছেন রব্বি তখন ইউসুফ যদি তার প্রতিপালকের নিদর্শন দেখতে না পেত তাহলে হয়তো সে গুনে লিপ্ত হয়ে যেত কালিনা निर्दोष बोली कारण इन्ना मानुष के, के मंद क्या নর্স আমাকে সর্বদা চেষ্টা করে কিভাবে আমি খারাপ পথে চলি রমজান মাস যেই মাসে আমাদের মসজিদের ইমাম আমাদেরকে দেন জানিয়ে দেন যে এই মাসের মধ্যে শয়তানকে বন্দি করে রাখা হয় আমরাও সবাই জানি ছোট কাল থেকে শুনে আসছি রমজান মাসের শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয় জিন হাদিসে বলা হয়েছে কিন্তু রমজান মাসে কে মানুষ গোনা করে না করে কি করে না করে তো শৈতান তো বন্দী আমরা তো যে কোনো পাপ কাজ করলে দোষ কার বলেন না শব্দস কার শতানের সারা বছর তো আমরা অজুহাত দেই তো হাদিসেই তো বলা হচ্ছে রমজান মাসে শয়তান বন্দি থাকে তাহলে রমজান মাসে আমি কেন করি কারণ रमजान मासे शयतान बंदी थे बड़ दुश्मन एत बड़ दुश्मन शयतान के शयतान बनिए एक समय शयतान कथाय आसमान छो फ्ता संगे छ ফেরেস্তাদেরকে এবং শয়তানকে উদ্দেশ্য করে বললেন উসজলি আদম তোমাদেরকে একটা বিধান দিচ্ছি আমার বিধান মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য তোমরা আদমকে ফাসাজাদু ইল্লা সে সকলে সেজদা করলো একমাত্র ইংলিশ চেষদা করল না সে বিধানের সামনে আল্লাহ দেওয়া বিধানের সামনে আল্লাহ বিচার ব্যবস্থার মাটি থেকে আমি কেন আদমকে সেজদা করব। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে যদি সেজদা করতে হয় আদম আমাকে করতে পারে এটা আমার লজিকে ধরে এটা আমার যুক্তিতে ধরে কোন যুক্তিতে আমি আদম सिद्धा कर विज्ञान समर्थन कर आजकल किस मानुष्ठ सुन्नर सामने आकल ए विज्ञान के छुड़े दे क्या जो बला এই বিধানটা হলো ইসলামের বিধান এই বিধানটা আল্লাহর দেওয়া বিধান এই বিধানটা কোরআন এবং সন্ন্যার দেওয়া বিধান তারা বলে এটা আমাদের যুক্তিতে ধরে না আমাদের বিজ্ঞান সমর্থন করে না আমাদের দর্শনের সঙ্গে এটা যায় না এই যুগের জন্য এটা অচল এটা পুরনো মতবাদ এটা সেকেলে হয়ে গেছে এটা মৌলবাদ এই যুগের জন্য এটা প্রযোজ্য হবে না সেই ইবলিসের একই যুক্তি তো ইবলিস যখন সে ঊর্ধ্বকাশে ছিল সেই ইবলিসকে তো অন্য কোন ইবলিস ধোকা দেয়নি তার থেকে তো অন্যান্য ইবলিশ কে ইবলিশ কে বানালো উত্তর হলো ইবলিস কে বানিয়েছে নফস। তার পেছনে শৈতান ছিল না কিন্তু তার ভেতরে নফ ছিল ইন্নান্নালে আমার কাজে নোচনা দেয় তাহলে আমাদের জাপানে চীনে কোথায় আমাদের সবার ভিতরে সবার সঙ্গেই রয়েছে এমন কি পি বড় আলেম বড় মুহাদ্দিস তার ভেতরে নফ্স আছে না। যেখানে ইউসুফ আলি ইসালাম আল্লাহ নবী তিনি বলছেন অমা উবার আমি তো আমার নফকে নির্দোষ বলি না কিভাবে বলবো এই তো চিনলাম প্রথম শত্রু দ্বিতীয় শত্রুকে দ্বিতীয় শত্রু এবং তৃতীয় শত্রুর নাম এক কিন্তু জিনিস ভিন্ন দ্বিতীয় শত্রুর নাম শৈতান তৃতীয় শত্রুর নাম শৈতান কিন্তু উভয় শয়তান এক না আল্লাহ তাল কোরআনে বলেন ইন জিন। এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি রসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে শত্রু শুধু আপনার একার ছিল তা না প্রতিটা নবীর জন্য আমি শত্রু বানিয়েছি শত্রু কারা শায়াল ইনসিওয়াল জিন জিন এবং মানুষ শৈতান কোরআন শরীফের একশো নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কে কুমন্ত্রণা দেয় শয়তান মন্ত্রণা দেয় শান আবার কে মিনাল নাস শয়তান জিনার মধ্য থেকেও আছে মানুষের মধ্য থেকেও আছে অন্যায় কাজের কুমন্ত্রণা দেয় তারা হলো জিন শান মানুষের মধ্য থেকে যারা দুষ্ট যারা অন্যদেরকে খারাপ কাজের প্রয়োজন দেয় তারা হলো মানুষ শৈতান তিন শত্রুর পরিচয় পেয়েছি এই নভ জিন এবং মানুষ শৈতান এই তিন শৈতান হল আমাদের শত্রু আল্লাহ বলছেন শৈতান যেদিকে চলতে বলে সেদিকে চলো না শানের ফাঁদে পা দিও না নিশ্চয় শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু কেমন শত্রু কামাত আল্লাহ তাহলে কিছু মানুষের কথা বর্ণনা করে বলেন তাদের দৃষ্টান্ত হলো শৈতানের মতো কি করেছে শৈতান যে শৈতান মানুষকে বলে তুমি কুফুল করো তুমি তোমার প্রতিপালককে অস্বীকার করো যেই প্রতিপালক তোমাকে জীবন দিয়েছেন যার হাতে তোমার জীবন যার হাতে তোমার মরণ যার হাতে তোমার সুস্থতা যার হাতে তোমার অসুস্থতা ক্ষমতার ক্ষমতার যিনি যিনি, তুমি তাকে অস্বীকার করো কা শানের ঢোকায় পরে মানুষ তার প্রতিপালককে অস্বীকার করে যখন সে খালেক এবং মালিককে চিনে না যখন সে আল্লাহ তালা দেখানো পথ থেকে সরে যায় তখন শৈতান বলে ইন্নি বাড়ি ও আমার রবের নাফরমানি করেছিলাম কুফরে লিপ্ত হয়েছিলাম শিরকে লিপ্ত হয়েছিলাম মেফাকে লিপ্ত হয়েছিলাম আজকে তোকে ছাড়বো না তখন শৈতান বলবে আরে দূর ইমনি ভ্যারি উমিন তোর সঙ্গে আমার সম্পর্ক নেই রব আল আল্লাহকে ভয় করি শয়তান বলবে আমি রব্বুল আলমিন আল্লাহ কে ভয় করি তুই তো আল্লাহকে ভয় করোনা এই জন্য গুনা করেছিল আজকে দূর হয় এখান থেকে আল্লাহ বলেন ফাঁকানুমা তখন শয়তান যে ধোকা দিয়েছিল আর মানুষ যে ধোকা খেয়েছিল উভয়ের পরিণতি হবে উভয়ে যাবে পারবে না। তাহলে এই তিন প্রকার শত্রু থেকে আমি যদি বাঁচতে না পারি আমার জন্য ধ্বংস অনিবার্য শয়তান বিভিন্ন ভাবে চেষ্টা করে মানুষকে ফাসানোর জন্য যাকে যেভাবে পারে নবীর সামনেও ধোকা দেওয়ার চেষ্টা করে পীরের সামনে দেওয়ার চেষ্টা করে অলির সামনে দেওয়ার চেষ্টা করে ফেলার চেষ্টা করে। সাধারণ মানুষকেও ধোকায় ফেলার চেষ্টা করে যাকে যেভাবে কাজ করতে পারবে সেভাবেই এগিয়ে আসে বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিল যার নাম ছিল বার্সিফা আরবি তো হলো বার সদ ইয়া সদ বার্সিফা যে বুজুর্গের ব্যাপারে বর্ণিত আছে যে লাগাতার সত্য बच्चे खान का बस आल्ला इबादत बंदगी पेशान जो एरक एक जो बुजुर्ग जदि एक जनपद मध्य था जनपद हेदायतर तो एरक बुजुर्गर उपस्थिति रहमत स्वरूप যে একটা মানুষ তাকে এই দীর্ঘকাল পর্যন্ত সত্তর বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য আল্লাহ তালা নমানিতে লিপ্ত করতে পারলাম না কিন্তু মানুষ হাল ছেড়ে দেয় শয়তান কখনো হাল ছাড়ে না যতক্ষণ পর্যন্ত চোখ খোলা আছে ততক্ষণ পর্যন্ত শয়তান আমাকে ধোকায় ফেলার জন্য তার সর্বশেষ চেষ্টাটা ব্যয় করে যাবে হ্যাঁ যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে তখন শয়তান বলবে আমি তোকে চেনি না তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু যতদিন চোখ খোলা আছে সত্তর বছর কেন সাতশো বছর না সত্তর হাজার বছর যদি কেউ আবাদত করে তারপর শয়তান চেষ্টা করবে দেখি শেষ সময়ে তাকে ইমান হারা করে কোনোভাবে কবরে পৌঁছতে পারে কিনা तो शय चेष्टा करो कमांडो हाथ छड़ा कारण एक जो आदर्शवान मानुषिंग मृत्युबरण कर मरार पर से मानुष के देखे अन्रा हिदायत चलारित हैसूल सल्लाह है आल्लम প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আজকেও এত বছর পরে এসে সেই রাসুলকে চোখে দেখিনি সেই রাসুলের কথা সরাসরি কানে শুনিনি সেই রাসুলকে দেখারও সৌভাগ্য হয়নি তার সাহচর্য লাভ করার সৌভাগ্য হয়নি কিন্তু সেই রাসুলের জীবনী সেই রাসুলের আদর্শ আমাদের চলার প্রেরণা আমাদের পাঠেও তাকে দেখে কেমত পর্যন্ত মানুষ সত্যের দিশা গ্রহণ করে যায় সেই একজন আদর্শবান মানুষ शेष पर्तारदर्शर अबिचल थकते से मरे जादर्श खत्म हो जागर पर जुग से आदर्श अबिचल थक सहबाई कम मृत्युबरण कर दुनिया सालाम यम दुआ पाठ कर शयतान जन सब चे बुमक हल मानुषे इशतेकामचलता मानुष মুখে কালেমার ঘোষণা দিল এটা শয়তানের জন্য তত বেশি ঝুঁকিপূর্ণ না কিন্তু শৈতানের জন্য ঝুকিপূর্ণ হল शेष पर्त जी मानुष कोई कलेेमार ऊपर टीके जाए दुनिया केल्ला कलेेम नहीं कबरेते हमें शयतान मिशन व्यर्थ क्यों एक मानुष मुखे कलेेमा बोलार परो शयतान जदि को धोकाय फेते मुखे इमान थक हमारो आपत्ति नहीं बाह्यिक भावे नामज पढ़ुको आपत्ति नहीं भेतरे नेफाख ढुकिए दीब से मुनाफिक हो जारे बहरे निजेके मुसलमान बोलने क्यों तो वास्तव में से हम एक काफेर কারণ মুখে কালেমার কথা যদি বলে আর ভেতরে আনতে পারে শয়তান বেশি সাকসেস হবে কারণ এই মানুষকে সবচেয়ে নিম্নের জাহান নামে প্রবেশ করানো যাবে কিন্তু শয়তানের জন্য ঝুঁকিপূর্ণ কোনটা শৈতানের জন্য ঝুঁকিপূর্ণ হলো একজন মানুষ কালেমা বলার পর যদি এই কালেমের উপর অবিচল থাকে কি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে যখন সে দুনিয়া থেকে চলে যাবে এটা হলো শৈতানের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারক আল্লাহ তাল কোরআনে বলছেন নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রুম তারপর এই কালেমার উপর এই কথার উপর অবিচল থাকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পূর্বেই এই দুনিয়ায় থাকতেই আসমান থেকে তাদের কাছে রহমতের ফেরে নেমে আসবে সুসংবাদ নিয়ে আল্লাহ হে বান্দা ভয় পেও না এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিলংবাদ পাওয়ার জন্য কেমত পর্যন্ত হবে না চোখ বন্ধ হওয়ার আগেই ফিরেস্তারা এসে তাকে সুসংবাদ দিয়ে দিবে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে দেওয়া আলহাম শেষ জীবনে কয়েকটা চুল পেকে গিয়েছিল রাসুলকে তখন নিজেই এর কারণ তিনি বলছেন একদিন যে হঠাৎ করে সারাটা জীবন চুল পাকলো না বার্ধক্যের কোন আলামত তার দেহে ছিল না हटात करकेश तेरह सूरा से बुरा हलन सुरार मध्यम कारण बुरा, बुरा, बुरा गलन तो खोजे पेलेंुरार मध्य आयात आरोप कत कठिन आदेश कारण शेष मुहूर्त ग्यारंटी कारो करो प्लान आरोप এখন থেকে দুই বছর পর আমি পাক্কা নামাজই হয়ে যাব। পাক্কা রোজাদার হয়ে যাব। আমার হজ বাকি আছে হজ করে আসব। এখন থেকে দুই বছর পর মেয়েটাকে সুন্দর করে ভালো কোনো ঘরে বিয়ে দিয়ে হজ করব দাঁড়িয়ে রাখবো যা যা করা আছে কিনা এরকম প্ল্যান গত কয়েকদিন আগে চকবাজার ট্রাজেডি হয়ে গেল চকবাজারে বাজারে আগুনে পুরে অনেক কিছু সারখার হয়ে গেল অনেকের স্বপ্ন অনেকের ভবিষ্যৎ অনেকগুলো মানুষের জীবন প্রায় শত মানুষের জীবন সেই মানুষগুলোর মধ্য হতে আমাদের মতো অনেকে ছিল যারা আগামী দিনের অপেক্ষায় ছিল কিন্তু সেই আগামী দিন তাদের জীবনে আর আসেনি তারাও মুখে বলেছিল রব্লা তারাও মুখে বলেছিল কিন্তু এই ইলাহা ইহার উপর অবিচল আর হতে পারেনি অবিচল হওয়ার আগে নিজের অজান্তে অবচেতনে অপ্রত্যাশিত ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু তাদেরকে গ্রাস করে নিয়েছে হয়তো মৃত্যুর পূর্বে তবা করে নেওয়ার জন্য এক মুহূর্ত সময় তাদের হাতে আসে যদি মৃত্যু যন্ত্রণা ওঠে যদি কষ্ট হতে থাকে বিছানায় পড়ে থাকি। তখন আর কিছু না পারলেও মানুষ তার রবের কাছ থেকে ক্ষমা চাই নিতে পারে যে হে আল্লাহ সারা জীবন তো শৈতানের ধোকায় পরে নসের ধোকায় পরে অনেক গুণা করে ফেলেছে হে আল্লাহ এখন তো আমার শেষ সময় তুমি করো হে আল্লাহ আমার কি উপায় হবে সেই কবর জগতে আমার আমার আর আর থাকবে থাকবে না সেই হাসরে হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি যদি মাফ করো তোমাকে জিজ্ঞাসা করার তো কেউ নেই হে আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও এই সুযোগটা তো সেই ব্যক্তি পাবে যে মৃত্যুর পূর্বে মৃত্যুর অ্যালার্ম পেয়েছিল কিন্তু যে বুঝে ওঠার আগেই हटात कर मृत्यु को दुर्घटना ग्रास करबावर मत सुबह शयतान कालेम जमे जावा कलेमर ऊपर टीके जावा बड़ झुक तो सीसा ये हेबाद करयान कुल प्रेशान गुणाह लिप्तरा जाए তো এবার তারা নেক সুরতে ধোকা দিল শয়তান দুইভাবেই ধোকা দেয় কাউকে ধোকা দেয় গুনায়ের সুরতে শয়তানের সুরতে আর যাকে এভাবে পারে না তাকে নেক সুরতে যে বাহ্যিকভাবে মনে হয় ভালো কিন্তু ভিতরে ভিতরে সেখানে তার সরযন্ত্র লুকায়িত শয়তান এভাবে মানুষকে পদস্কলিত করে তো সেই মানে ইসরায়েলের মধ্যেই তিনজন যুবক ছিল তো এক সময় তারা জিহাদ যাওয়ার জন্য উদ্যোগী হলো কিন্তু তাদের বাবাও ছিল না মাও ছিল না শুধু একটা যুবতী বোন ছিল এখন বোনকে কে এভাবে ঘরে রেখে তো জেহাদে যাওয়া যায় না পরে সবাই তাদেরকে আশ্বস্ত করলো তোমাদের তো বাবা মাও নেই তোমাদের তো খুব প্রিয়জন এবং নিকটাত্মীয় নেই তাহলে তোমার একটা কাজ করতে পারো বনি ইসরায়েলের সবচেয়ে বড় বুজুর্গ হলো বার্সিসা তোমরা বার্সিসার তোমাদের যুবতী এবার তারা প্রস্তাব নিয়ে আসলো করেছি। কিন্তু এই বোন কে ঘরে এভাবে একাকি রেখে আমরা তো যেতে পারি না এখন কি করণীয় যদি আপনি আমাদেরকে একটু সহযোগিতা করতেন আপনি তো মানুষ মুরব্বী মানুষ বড় মানুষ তো আপনার এখানে যদি আমার বনটা থাকত। তাহলে আমরা নিশ্চিন্তে জিহাদে চলে যেতে পারতাম কারণ অন্য কোথায় তাকে রেখে আমরা আশ্বস্ত হতে পারবো না বললো আল্লাহ তাহলে আশ্রয় প্রার্থনা করি আমার পক্ষে কোনো দিন সম্ভব না যাও তোমরা এখান থেকে বের হয়ে যাও কিন্তু তারপর তারা নাছর বান্দা ভাবে সঙ্গ ছাড়ছে না বারবার বোঝানোর চেষ্টা করছে যে হজরত আপনি যদি শুধু একটু উদ্যোগ নেন আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যায় অন্যথায় আমাদের জন্য আর কোন ওয়ে নেই কোনো পথ আমরা পাচ্ছি না অবশেষে বাস্তি সাহা তাদের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে বললো ঠিক আছে আমি তোমাদের প্রস্তাবে রাজি হলাম তবে আমার খানকায় তোমাদের বোনকে রেখে যাওয়ার সুযোগ আমার একটা ঘর আছে এখান থেকে কিছুটা দূরে সেই ঘর খালি আছে আমার সেই ঘরে কেউ থাকে না তোমরা তোমাদের বোনকে সেখানে রেখে যাও আয়োজক কমিটির কাছে যাই হোক আল্লাহ যতটুকু পর্যন্ত পৌঁছান বললো ঠিক আছে তাহলে সেই ঘরের মধ্যে রেখে যাও সেই ঘরে আমার আর কোনো মেয়ের ধারে যায় না তো যখন খাবারের রক্ত আসে তখন সে তার খানকার দরজার সামনে খাবার রেখে যায় সেই মেয়ে তার ঘর থেকে বের হয়ে পর্দার সঙ্গে এখানে এসে খাবার নিয়ে যায় আবার খাওয়া দাওয়া শেষ হলে পাত্র রেখে যায় আবার বাসা ভেতরে পাত্র নিয়ে যায় এরকম কয়েকদিন কেটে গেল এবার শয়তান তার ভেতরে কুমন্ত্রণা জাগালো যে এভাবে তুমি যে দরজার সামনে খাবার রাখো মেয়েটা দূর থেকে এখানে আসে তুই আসা যাওয়ার পথে তো তাকে কেউ ডিস্টার্ব করতে পারে কেউ এফটিজিং করতে পারে কেউ তাকে দেখেও ফেলতে পারে তোমার জন্য তো উচিত হচ্ছে না তোমার করণীয় হলো তুমি মেয়েটা দরজা পর্যন্ত খাবার পৌঁছে দিয়ে আসো ভেতরে যাওয়ারও দরকার নেই কথা বলারও দরকার নেই তাহলে তার পর্দার জন্য এটা সহজ হবে ভাবলো হ্যাঁ সুন্দর কথা বলে না আর ভেতরে প্রবেশও করতো না কয়েকদিন চলে গেল যাওয়ার পর এবার শৈতান তার ভেতরে দিচ্ছে যে এরকম একটা মেয়ে এতদিন ধরে ঘরে একাকে পড়ে আছে সেও তো একটা মানুষ সেও তো ভেতরে একাকিত ফিল করছে এটা তো তার জন্য কঠিন তোমার তো উচিত তার একটু খোঁজ খবর নেওয়া অসুস্থ হলো নিচ্ছ না কাজ আছে আমাদের সমাজও অনেকে এই করে জানে আমি দেবর ভাবির সঙ্গে দেখা করা যায়জ নেই মাসালা জানা আছে ভাবি আমার জন্য মাহরাম না তার সামনে দেখা করা যায়জ নেই তারপরে বলে হুজুর এখন একই ফ্যামিলিতে থাকি একই ঘরে থাকি দেখা না করলে লোকে কি বলবে এটা সৌজন্য বোধ বলতে তো একটা কথা আছে সামাজিকতা বলতে তো একটা কথা আছে সে জানে এটা হারাম জানা সত্ত্বেও সৌজন্য বোধের দোহাই দিয়ে একটু একটু পদক্ষেপ সামনে ফলাফল কি হয় হাদিসে বলা হয় চাল হাম আতুআল দেবর হলো মৃত্যু যে মৃত্যুকে যেভাবে ভয় করো দেবরকে সেভাবে ভয় করো অন্যথায় ফলাফল কি হবে আপনারা পত্রপত্রিকা পড়লেই জানবেন ফলাফল কি হয় এবার সে একদিন দুদিন করে হালকা হালকা কথা বলা শুরু করলো কথা বলতে বলতে প্রথমে বাইরে দাঁড়িয়ে কথা বলতো। এরপর ভিতরে বসে কথা বলতে লাগলো প্রথমে জরুরতের কথার মধ্যে সীমাবদ্ধ ছিল এরপর কথার পরিধি বাড়তে লাগলো বাড়তে বাড়তে এখন আসমান জমিনের কথা বলতে বলতে ভিতরে ভিতরে প্রেম হয়ে গেছে গুরোর তা প্রেম হওয়ার পর প্রেম তো প্রথমে থাকে মুখে পরে আসে অঙ্গ প্রত্যঙ্গে তারপর হয়ে যায় আসল কাজ তো হলো কিছুদিন পর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে গেছে এখন তো বাস্তিসা প্রেশান যে এখন কি হবে চিন্তা করতে করতে কোনো কুল কিনারা পাচ্ছে না অবশেষে সেই ঘরের মধ্যেই মেয়ে সন্তান প্রসব করলো এখন তো বাস্তিসা ভাবছে যদি ভাইয়েরা ফিরে আসে আর এসে যদি দেখে এই পরিস্থিতি তাহলে তারা আমাকে জ্যান্ত রাখবে না এবার সে খুব প্রেশান শয়তান এখন থেকে স্বপ্ন দেখালো সেই ভাইয়েরা যদি তোমার এই পরিস্থিতির কথা জানে তোমাকে তো জ্যান্ত ছাড়বে না তুমি একটা কাজ করো তুমি এই সন্তানকে মেরে ফেলো সে ঘুমের মধ্যেই শৈতানকে বলছে যদি তাহলে বলল না না এটা সমাধান হবে না এবার সে আত্মরক্ষার্থী নিজেকে বাঁচানোর জন্য তাদেরকে উভয় হত্যা করলো হত্যা করার পর এখন দাফন করবে কোথায় নিজের খানকার মধ্যে গর্ত করে সেখানে দাফন করে সুন্দর করে মাটি দিয়ে রাখলো কিছুদিন পর ফিরে আসলো এবং সে মৃত্যুবরণ করে এরপর মন করা একটা কবর দেখিয়ে বলল। সেই কবরটা হলো তোমাদের বোনের কবর তোমরা সেখানে গে করে নাও আমি অনেক চেষ্টা করেছি বাঁচাতে পারিনি শতান সেই যে আল্লাহ তালা কোরআনেই বলছেন শয়তানের কাজ মানুষকে গুনাহে আক্রান্ত করেই শেষ হয়ে যায় না শয়তানের প্লান তো আরো অনেক বড় এবার শয়তান ভাইদেরকে স্বপ্নে দেখালো তোমরা কি জানো এই বুজুর্গ তোমাদেরকে ধোকা দিচ্ছে তোমাদেরকে যে কবর দেখিয়েছে সেটা বানো বিশ্বাস না হয় সেই কবরকে খোদাই করে দেখো তোমাদের বোন পাবে না অন্য সেখানে অন্য লাশ পাবে যথারীতি সকালে তারা সেখানে গেল। গিয়ে দেখলো বাস্তবে অন্য লাশ এবার তো তারা পরেশান এবার গিয়ে কি ব্যাপার তারা উদ্যোগ নিল যে বাস্তাকে হত্যা করে ফেলা হবে তো হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল তো শৈতানের কাজ তো এখনো শেষ চোখ যতক্ষণ খোলা আছে তার ইনজেকশন ভেতরে পোশ হতেই থাকবে তো শৈতান এখন বারসিসার কাছে ভালো মানুষ সে যে আসলো যে হ্যাঁ তুমি এখন যে পরিণতিতে শিকার হয়েছো যে পরিস্থিতিতে আছো এই ভাইয়েরা তোমাকে ছাড়বে না এখন দুনিয়ার মধ্যে একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে বাঁচাবো এই বুজুর্গ মানুষ এই বার্সিসা কিন্তু যখন এখন অনন্য হয়ে গেছে বাঁচার কোনো উপায় নেই আর সবার কাছেই তার নিজের জীবন দুনিয়ার সবচাইতে বেশি প্রিয় এবার সে বলল ঠিক আছে তোমার প্রস্তাব মেনে নিলাম এবার শয়তান্তাকে বলল, তুমি আমাক একটা চেষ্টা করো বিনিময় আমি তোমাকে বাঁচিয়ে দিবো আর সেজদা করার পর তোমার তো সুযোগ থাকছেই তুমি আল্লাহর কাছে তবা করে নিবে আমাদেরকে যেভাবে ধোকায় ফেলে গুনা করে নাও আর দুইটা মাস আর ছয়টা মাস গুন আরে আল্লাহ বান্দা আল্লাহ রহমত থেকে নিরশ হয়ে নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবেন ভয়ের কি আছে কয়েকটা দিনই তো করে নাও তো জীবন বাঁচানোর জন্য সেই শৈতানকে চেষ্টা করলো শয়তানকে যখন ফেসদা করলো এবার সে তার আসল রূপ প্রকাশ করল কামাল ইনসান ই আল্লাহ যেমন বলছেন। তাদের দৃষ্টান্ত হলো কাফের হয়ে যাও তুমি কুফরিপ করো কিন্তু তখন শৈতান বলে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ইন্নি আঃ হর্বাহ আলামিন আমি তোরবুল আলমিন আল্লাহকে মনে করি যখন সে করল শান বললো আমার মিশন সাকসেস আমি শুধু তোর আমুলকে বরবাদ করেছি তা না তোকে কবিরা গুণাহে লিপ্ত করেছি তা না আমি শেষ সময়ে এসে তোর ইমানকে হরণ করে নিয়েছি এরপর সেই অবস্থায় তাকে হত্যা করা হল যেই মানুষ সারাটা জীবন বুজুগির উপর ছিল সারাটা জীবন এই এবং বন্দেগীর উপর ছিল কিন্তু শেষ সময়ে এসে হলেও শৈতান তার পিছু ছাড়েনি তাকে ধোকায় আক্রান্ত করে দিয়েছে এই আমি তিন শত্রুর কথা বলেছিলাম বাইরে উভয়ের নাম এক উভয়ের নামই হলো শৈতান কিন্তু একটা হলো জিন শৈতান আর একটা হলো মানুষ শয়তান। জিন শৈতানের ঘটনাতে এতক্ষণ শুনলেনি মানুষ শৈতানের মিসাল যদি জানতে চান खुलते रसुल्ला सल्लामे जीवन ही रसुलर रक्त दिए निजे घम झरिएल्लाणी प्रचार करीम्लाकुम आजरा आल्ला बानदा तुम्हारा एम मानुष्द अनुसरण करो जरा तुम्हारे बनीमय चायना शुद्ध चाय तुम्हार तुम्हारे स्रस्टर विधान के पालन करो तुद्ध चाय तुम्हारा सबा जाननाती जाओ तुम्हारे जाननातेसा क्योंकि तुम्हारे सफलतार्ज निजे उत्सर्ग कर निजे जान माल सम्पद सबकिुके व्यय তো সেই মানুষটা সেই রসুল্লাহ সাল্লা আলী হাসাল্লাম যিনি দুনিয়া হয়েছিলেন সমগ্র বিশ্ব মানবতার জন্যই নয় রক্তের ময়দানে সেই তার গা থেকে রক্ত ঝরিয়েছিল উহুদের ময়দানে কারা তার শহীদ করেছিল কেন আমার রাসুলকে সাতাশটা যুদ্ধে নিজেকে নেতৃত্ব দিতে হয়েছে কেন আমার রাসুলকে শান্তির জীবন যাপন করতে পারেন কেন সেই আবুজাহালের বাহিনী সেই আবু সুফিয়ানের বাহিনী কেন তারা রাসুলের বিরুদ্ধাচারণ করেছিল তারা তো বলেনি যে হে আবুজাহাল আমি তোমাকে না তোমাকে হত্যা করে ফেলব তারা তো হত্যার হুমকিও দেয়নি করেনি ত্রাসও সৃষ্টি করেনি সন্ত্রাস সৃষ্টিও করেনি চুরিও করেনি ডাকাতীয় করেনি সমাজের জন্য হুমকিও ছিল না তারপরও কিছু মানুষ কেন আমার রাসুলের টুটি চেপে ধরতে চেয়েছিল আল্লাহর ভাষা मुखे फुतकार नूर केैतान एक जिन के के शैतान और एक मानस शैतान आज के सारा दुनिया मध्य रक्त प्रवाहित हम रक्त और रक्त पृथ्वी पूर्व थ पश्चिम उत्तर थे दक्षिण सब रक्त लाल क्योंकि कार रक्त আল্লা বলছেন হামিদ এই মানুষ শয়তানরা মুমিনদেরকে শাস্তি দেয় তাদেরকে নির্যাতন করে কেন তাদের অপরাধ একটাই যে তারা এক আল্লাহর উপরে করে তারা লাই ছে তারা ইসলাম কে ছেড়ে দেয় তাদের দিকে আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের আদর্শ তাদের ধর্ম তাদের জীবন ব্যবস্থা তাদের মতবাদ তাদের মতাদর্শকে আপনি ফলো না করেন কত কোনদিনও তারা আপনার উপর সন্তুষ্ট হবে না কিসের বিদ্বেষ সেই জিনের যে শত্রুতা এই তো গেল শত্রুর পরিচয় আর তিনজন বন্ধুর কথা বলেছিলাম কিন্তু পূর্বের ই অনুযায়ী সময় যেহেতু আগেই শেষ হয়ে গেছে তে আলোচনা ইনশাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন অন্য সময় হবে আল্লাহ তালা আমাদেরকে সকল বিষয় সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফরুদ আনহামদুলিল্লাহ